জাবির ইবন আবদুল্লাহ হ্রদলাউ তালাহতে বর্ণিত তিনি বলেন কোনো এক জুমার দিন নাবী সাল্লাহ সাল্লাম লোকদের সামনে ক্ষুদ্বা দিচ্ছিলেন এ সময় এক ব্যক্তি আসলে তিনি তাকে জিজ্ঞেস করলেন হে অমুক তুমি কি সালাত আদায় করেছ সে বলল না তিনি বললেন উঠো সালাত আদায় করে নাও